ইসলামিক আদব হচ্ছে প্রথম গিয়ে মসজিদে যাওয়া উজু করেন মসজিদে গিয়ে দুই রাখা নামাজ পড়েন ইসলামিক আদব হচ্ছে যে বাড়িতে যাওয়ার আগে স্ত্রীকে খবর দিয়ে যদি বিবাহিত হন বিবাহিত বিবাহিত না হলে মা বাবা আছে তো অসুবিধা নেই স্ত্রী কে খবর দেন হয় টেলিফোনে খবর দেন না হয় চিঠির মাধ্যমে আসছি আর হঠাৎ করে না রাত্রে বিশেষ করে হঠাৎ করে বাড়িতে ঢোকা করে বাড়িতে গেলে না স্ত্রী হঠাৎ আর আপনি স্ত্রী হয়তো সেজেন বাড়িতে নেই হয়তো খারাপ কাপড়ে রয়েছে হ্যাঁ শরীরে ময়লা মাটি রেগে রয়েছে হতে পারে ময়লা থাকতে পারে ভার করে পরিষ্কার হয়নি বগলে গন্ধ রয়েছে আর ওই অবস্থায় স্ত্রীর কাছে পৌঁছিলেন কিরে কাঁচড়া স্ত্রী হ্যাঁ বগলের গন্ধ করে হেকমত কে খেয়াল রাখার জন্য কি বলেছেন যে কোন ব্যক্তি হঠাৎ করে স্ত্রীর কাছে রাত্রে যাবে না বাইরে থেকে সফর থেকে আসলে বাড়িতে ঢুকবে না খবর দেন খবর দেওয়ার ব্যবস্থা না থাকলে আপনি প্রথম মসজিদে গিয়ে উঠেন বাড়িতে খবরটা পাঠিয়ে দেন যে আমি পৌঁছে গেছি উজ মসজিদে নামাজ পড়েন গ্রামের লোকজন আছে সালাম মুসাফা তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন কথাবার্তা বলেন আধা ঘন্টার মধ্যে স্ত্রী জেনে গেছে হয়ে যাবে তারপরে বাড়িতে তবে যদি টেলিফোনের মাধ্যমে বা চিঠির মাধ্যমে আগে থেকে খবর থাকে তাহলে যাওয়া যেতে পারে তবে ইসলামিক আদব হচ্ছে প্রথম নামাজ পড়ে বাড়িতে ঢুকা আর বাড়িতে ঢুকার সময় সালামবালা বাড়িতে ঢুকার পরে সময় বলে বাড়িতে সময় নবী দোয়া রয়েছে ইসলামিক আদব এই ক্ষেত্রে কত রয়েছে জি